السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آنه وصحبه اجمعين ما بعد فيه دعشق السرطة بأي برر آج تيكي أمرا اكتب بشيش بريك القناحاتني اشيشتاة چه جا آج تيكي أمرا سعودية ربير بشيش جن عالم جاننا محمد بن صالح আল মুনাজ্জিদ তার একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে আল ইসলাম সু আলাব এটা আরবিতে আর ইংরেজিতে ইসলাম কা ইনফো ইসলাম কা ডট ইনফো এইখানে এই ওয়েবসাইটের মধ্যে সাধারণত জনগণ ওনাকে বা ওনার ওয়েবসাইটে যে প্রশ্নগুলা তারা করেছে সেগুলোর উত্তর দেওয়া হয়ে থাকে এটা চলমান একটি প্রক্রিয়া কিন্তু এখানে অনেক প্রশ্নের উত্তর এখানে উপস্থাপনের জন্য সেখান থেকে চয়ন করে তো এটার ধরন এমন হবে যে প্রথমত আমরা আমাদের নিজস্ব নম্বর দেব প্রশ্নের এবং পাশাপাশি এর সাথে হাইফেন দিয়ে আমরা ওনার যে প্রশ্ন উত্তরের যে সংখ্যা এটা ধারাবাহিক ভাবে আমরা করার চেষ্টা করব। আজকে প্রথম পর্যায়ে আমরা প্রথম পর্ব আমরা শুরু করব একটু পর থেকে আহ ইনশাল্লাহ এটা চালিয়ে যাব আল্লাহ যতদিন আমাদেরকে করেন এটার মাধ্যমে কিছু সংখ্যক গ্রাফের মানুষ তাদের উত্তর গুলা ফেয়ে যাবে এবং পাশাপাশি তারা সঠিকভাবে জেনে শুনে ধর্মকে পালন করার সুযোগ পাবে পরিশেষে তারা জান্নাতের অধিবাসী হতে পারে সেটার একটা উদ্গ্র আশা নিয়েই আমরা এই পরিকল্পনা হাতে নিয়েছি এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদের এই পরিকল্পনাকে অগ্রসর করেন এবং আমাদের এই প্রকল্পকে শেষ পর্যন্ত পৌঁছিয়ে দেন হ্যাঁ আল্লাহর কাছে আবেদন রেখেই শেষ করছি আশা করছি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন হ্যাঁ ওয়াসল্লাহ ওয়ালা নবীনা